দুর্নীতি দুঃশাসন বন্ধ করো ইসলামি আইন ধরে চালু করো দুর্নীতি দুঃশাসন বন্ধ করো इस्लाम चालू करो दुर्नि दुशासन बंध करो इसलम चालू करो न्याय अविचार अबिचार खोदार विधान जो मानते दुशासन बंध करो ইসলামি চালু করো চার ওদিকে অমানিসা নামছে কত বেদিন কফিরার ভার দিকে অমানিশা নামছে কত বেদিন চারদিকে কাছে আঘাত সব অমানিসার হানতে আগাত হাতিয়ার হবে কোরআন সবার দুর্নীতি দুঃশাস বন্ধ করো चालू करोशासन बोलकार अबिचारा हाहाकार अबिचार खोदार विधानी मानते दुशासन बंध करो ইসলামী আইন ধরে চালু করো দুর্নীতি চলবে সদা আইন আলকুরানের কুরনের দেশটা হলো এই মুসলমানের চলবে সাদা আইন আলকুরানের দেশটা হলো এই মুসলমানের দার হয়ে যাও হুশিয়ার ভিন বেশি তাবেদার হয়ে যাও হুশিয়ার নইলে খবর আছে তোমার দুর্নীতি দুঃশাসন বন্ধ করো ইসলামি চালু করো দুর্নীতি দুঃশাসন বন্ধ করো চালু করো। ইসলাম হাহার অন্যায় অবিচার থাকবে না হাহার অন্যায় অবিচার খোদার বিধান যদি মানতে পারো দুর্নীতি দুঃশাসন বন্ধ করো ইসলামিয়া ইন্ধর চালু করো দুর্নীতি দুশাসন বন্ধ করো ইসিলামিয়া ইন্ধর চালু করো শহীদের রক্তে কেনা এই বাংলাদেশ মুসলমানের অবদান হবে না কখনো শেষ শহীদের রক্ত এই বাংলাদেশ মুসলমানের অবদান হবে না কখনো শেষ শহীদের রক্ত এই বাংলাদেশ মুসলমানের অবদান হবে না কখনো শেষ জালিমেরে প্রাসাদ করতে ধুল ইস জালিমের প্রাসাদ করতে ওহে মুসলিম যাগ এবার দুর্নীতি দুঃশাসন বন্ধ করো ইসলামিয়া ইন্ধরে চালু করো দুর্নীতি দুঃশাসন বন্ধ করো ইসিলাম ইন্ধ রে চালু করো থাকবে না অন্যায় অবিচার খোদার বিধানী মানতে পারো দুর্নীতি দুঃশাসন বন্ধ করো ইসিলামিয়া ধরে চালু করো দুর্নীতি দুঃশাসন বন্ধ এসিলাম আইনধারায় চালু করো দুর্নীতি দুঃশাসন বন্ধ করো এসিলাম ধারায় চালু শুনছিলেন প্রদীপ শিল্প গোষ্ঠীর পরিবেশন